সমিল্ল হি রহ লি রহি অমন আহসনু কৌলম ইল্ল হি আিল সি মিন মুসলিম السلام عليكم ورحمه الله وبركاته وعليكم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا إله الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد ফক কাল بعض بعض رحمه الله বিরমত ويخرج الله من النار তিন্নারকামন بغير শফা বল ফগুলি ও রহমদিহি ওফিল জ ফগুল দখলহ মিনিয় ফ্লাহ আকাম খিলোহ من মিনল হিসাবি সবাবি ও লবি ও ذلك مذكورة في রতুন ফিল কুতবিল মুনজ্জলা الله الله من ذلك محمد الله আলোচনার বিষয়বস্তু আমাদের আল আকিদ আল ওয়াসে নামক কিতাব শেখুল ইসনাম ইবনে তাইম রহমতুল্লাহ আলের এই কিতাবের বিষয়বস্তু আজকে হচ্ছে গত সপ্তাহের আলোচনার সাথে সম্পর্কিত তা হচ্ছে গত সপ্তাহের আলোচনা কি সাফা আত সম্পর্কে সাফা এবং তার প্রকরণ আট রকমের সাফা আতের কথা আলোচিত হয়েছে সাফা আতের মাধ্যমে গোনাগার লোকেরা বের হবে জাহান্নাম থেকে অথবা জাহান নাম তাদের জন্য অবধারিত হয়ে গেছিল কিন্তু তারা জাহান নামে যাওয়ার আগেই সাফাত হয়ে যাবে যার ফলে তারা জাহান নামে যাওয়া থেকে রক্ষা পেয়ে যাবে এরপরে পরে সাফাত সব শেষ হয়ে যাবে বিনা সাফাতে বিশেষ আল্লাহ রহমতে কিছু লোক জাহান নাম থেকে মুক্তি পাবে साफातर पर स्तर आखिर विषय आलोचना साफात छोड़ गुनागारा गुना मारा गिना तबाय तबाक तो संशोधन तहमत जानना आसबी जहान नाम जरा जहान नामे दीर्घकाल जहान्नम जान खाली तक आई विषय हम आजकल जान्न अरबुल आलमीन जो सब खाली थे जगह से सब एल बसब মানুষদেরকে বা আল্লাহ করবেন এই আকিদা ওয়াসে আলোচনা হচ্ছে আমাদের তম পর্ব ধারাবাহিক হয়েছে আমরা কাছে চলে এসছি আল্লাহ চল্লিশটার মধ্যে হয়তো শেষ হয়ে যাবে ইনশা আল্লাহ তো এখন শুরু করা এই ওয়াসে ইয়ার ভাষ্য করেছেন সারা লিখেছেন সুন্দরী তাতে তিনি হেডলাইন বলছেন বিষয়বস্তু ও সাতান্নকে জাহান নাম থেকে বের করা হবে বের আল্লাহ রহমতি সাফা তিন বিনা কোন সুপারেশ ওদের জন্য কোন সুপারিশ হয়নি সুপারিশ ও হয়নি এত বদ নজিব ছিল কিন্তু শেষখানে भाग्य चमके उठबल आलमीर रहमत लक्षण नाफारमान सो मैंफारमानी बड़ कबीरा गणा करज या दल सामिल सब नाफारमान जनता नसीब हमें बुद्ध ना कथा भाव साफाते तो मेला लोक पार हो जाए तक আর তারপরে সাফাৎ ছাড়া আল্লাহর রহমতে হ্যাঁ অনেক নাফারমান কি হবে জাহান্নাম থেকে মুক্তি পাবে তো সেই নাফারমানদের মধ্যে আমরা হয়তো হয়ে যাব আজকাল তো মানুষের দিন নেই সব নাফারমান বলা হয়নি বাদুল আদুল ওসাথ কিছু নাফারমান আসির বহু বচন হচ্ছে ওসাত কিছু গুনাগার পাবিষ্ট যারা জাহান্নামে জ্বলতে জ্বলতে জ্বলতে আল্লাহর রহমত হয়েছে সাফাতে বের হইতে পারেনি কেউ সাফাত হয়নি ওদের যে নবিস্লামের সাফাত হয়নি অন্য নবীদেরও সাফাত হয়নি কোনো সাফাত হয়নি জি হ্যাঁ সাফাত হয়নি আল্লাহ রহমত হবে আল্লাহ রহমত তার কুরদের ওপর প্রাধান্য পাবে সুতরাং এক শ্রেণীর নাফারমানরা কোন একটা ক্যাটাগরি হবে এক শ্রেণীর নাফারমানরা যার্নাম থেকে মুক্তি পাবে তাদেরকে আল্লাহ জান্নাতে দেবেন দ্বিতীয় বিষয়টি হচ্ছে ওয়তে আর জান্নাতের অধিবাসীদের বসবাসের পরে প্রসস্ত থেকে যাবে খালি থেকে যাবে তখন আল্লাহ এত প্রসস্ত জান্নাত তো সেই জান্নাতকে আল্লাহ আব্বুল্লাহ আলমিন ভর্তি করবেন বিশেষ সৃষ্টি দিয়ে যাদেরকে আল্লাহ সৃষ্টি করবেন এই মর্মে হাদিস রয়েছে হাদিস নখল করবো ইনশাল্লাহ আজকের লম্বা কোন আলোচনা নেই কিতাবের আলোচনা যখন শেষ হয়ে যাবে যা কিছু বলেছেন আর তারপরে এই দুটি বিষয়ের উপরে দুটি হাদিস তার মধ্যে একটি হাদিস সংক্ষেপে এখানেই চলে এসছে কিতা বলছেন অভিনেতা আলী ওয়ুখ রেজুল্লাহ মিন আন্নারে আকুয়মন বেগাইরে সাফা মহান আল্লাহ বের করবেন জাহান নাম থেকে আকুয়মন অনেক জাতিকে মানে অনেক শ্রেণীর মানুষকে বেগের সাফাতে বিনা সুপারিশ কেউ সুপারিশ কয় দুজন তো কিভাবে তারা বের হবে গলবে ফজলি ও এরা বের হবে আল্লাহ ফজল এবং আল্লাহ দয়াই ফজল মানে অনুগ্রহ রহমত মানে দয়া করুনা কাছাকাছি শব্দগুলি অর্থের দিক থেকে ওয়াবু কাফিল জান্নাতে ফজলান আহলি দুনিয়া দুনিয়ার যারা বসবাসকারী মানুষ ছিল জিন ছিল যাদেরকে শরীয়তের মুকাল্লাফ দায়িত্বশীল বানানো হয়েছিল যে শরীয়তের বিধি বিধান তোমাদেরকে মেনে চলতে হবে এবার জন্য মহা আল্লাহ পয়দা করেছেন। মানুষ এবং জিনিস বাস দুটো সৃষ্টি অসংখ্য সৃষ্টির মধ্যে হাজার হাজার সৃষ্টির মধ্যে আল্লাহ রব আল শুধুমাত্র মানুষ এবং জিনকে তার আদেশ নিষেধ পালন করে জীবন জীবনযাপন করতে হয়ে যেন বাই করেছা ইয়াব সুরে বলছেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার এবাদতের জন্য আমার এবাদত মানে আমার একত্রের সাথে এবাদতের জন্য এখানে লিয়াবধুনি ছিল আসলে আমার এবাদতের জন্য আর কারো যেন এবাদত না হয় ইয়া কান আবান একমাত্র আল্লাহ তোমার এবাদত করি এবং একমাত্র দূর্গা না দরগা যারা দুর্গা দরগায় ধর দিয়েছে তাদের জন্য নয় এসব কিন্তু তারা চিরকালে জাহান্নাবী মুশরে তাফের যারা মুশরেক তারা জাহান্নামী যারা ইমান ভঙ্গ করে মারা গেছে আলোচনা চলছে साफाज अथवा रहमते जानना जा रहा मुशरेक बड़ मुशरे मदद चाहे वाला ठेले सन्तान चाय हाँ रोगे आरोग्य चाहिए आशा राखे वाय विश्वास राखे सरकी ग নাফরমান বলা যাবে না যে মুসলিম সমাজের নাফারমান তারা বড় শির করে মারা গেছে এই অবস্থায় যদি মারা যায় তাদের জন্য এসব সব আলোচনা কিন্তু নয় আছে সুতরাং সম্পর্কে সজাগ হন আর নিজের আত্মীয় স্বজন বংশধরকে পরিবার পরিজনকে দেশবাসীকে মুসলিম ভাই বোনদেরকে সতর্ক সাবধান করেন যে সীরক না করে যদি অন্য কোন বড় অপরাধ করেও মারা যায় তো জাহান্নামে জ্বলেও একদিন আসবে কিন্তু যারা আল্লাহ সাথে সির করে মারা যাবে তাদের জন্য আল্লাহ জাহ্নাতকে হারাম করেছেন কবর কবর আল্লাহ চাওয়া रुकत हो मारा जाए तर फ हराम हराम जान्न हाराम आगे आयते जान तबे दूटो आयत ब দুটি বিষয়ের ওপর এই মর্মে অনেক আয়ত রয়েছে আর এরা এত বড় জালেম যে সাহায্যকারী সুপারিশ হবে না এমনকি আল্লাহ রহমত হবে না আল্লাহ রহমত খাস জন্য পারলৌকিক রহমত আল্লাহ রহমত হচ্ছে দুই রকম দুনিয়াবী রহমত পার্থিব দয়া আর পারলৌকিক দয়া আখেরাতের রহমত দুনিয়ার রহমত মুসলিম কাফের সবাইকে সামিল সবাইকে আল্লাহ খেতে দিচ্ছেন সবাইকে আল্লাহ হাওয়া বাতাস দিচ্ছেন সবাইকে আল্লাহ প্রাণ দিয়েছেন সবাইকে সুস্থতা দিয়েছেন মুসলিম চাই তো অনেক কাফের বেশি সুস্থ কাফের বেশি ভোগ বিলাস করছে সুখ করছে দুনিয়া তো আল্লাহ আর দুনিয়ার রহমত সৎ অসৎ সকলকে সামিল কিন্তু আফেরাত রহমত একমাত্র মমিন বিশ্বাসী যারা ইমানের সাথে সির্ক মিলায়নি কুফরি কে মেলা কুফরি শির মুক্ত যারা ইমানদার মুসলিম আমলে দুটি থাকলেও কখন না কখনো এখন একটি বিষয় বলছিলাম যে ওয়াবিল জান্নাতে ফাদ জান্নাতে অতিরিক্ত খালি জায়গায় থেকে যাচ্ছে আমাখাল যারা প্রবেশ করলো তাদের বসবাস আর তাদেরকে যা আল্লাহ দিলেন হ্যাঁ শুধু বাড়ি ঘর নয় নিম্ন শ্রেণীর জান্নাতি সম্পর্কে আমার একটা আলোচনা আছে নিম্ন শ্রেণীর একেবারে নিম্ন শ্রেণীর যে সব শেষে জান্নাতে যাবে তাকে আল্লাহ কত দিবেন পৃথিবীর দশগুণ লাকা দুনিয়া হ্যাঁ আসলাম দশগুন সময় হইল হাদিস হয়তো কোনদিন শোনাবন ছিলাম তারপরেও জান্নাতে খালি জায়গায় কি হবে থেকে যাবে বলছে জানাতে জান্নাতিরা প্রবেশ করার পরে অতিরিক্ত জায়গা থেকে যাবে অথবা আল্লাহ তাদেরকে জাননাতে আবাদ করবেন যা অত জানতে বসবাস করেন এমনি আল্লাহ রব আলম দেবেন কোন মুশকিল আছে মানুষ যদি অধিকার রাখে যে আমরা যাকে ইচ্ছে করতে দেব সরকার যে কোন সরকার আজকাল নিজের এই অথচ জমিন আল্লাহ জমিন যখন আল্লাহ হ্যাঁ তো সকল আল্লাহ বান্দা দেখ না এই যুক্তি তো কেউ বেশ করতে পারে তারপরে যে কোনো সরকার এখন শাসকের অধিকার আছে যাকে ইচ্ছা নাগরিক করতে দিল আর যাকে ইচ্ছে দিল না যে চাইবে তাকে এই দিবে জরুরি নাই হ্যাঁ আর যাকে দিল না তার সাথে কোন অবিচারও করল না ভাই তোমার কোন হক নষ্ট করেছি ঠিক না জি হ্যাঁ মানুষের বলার অধিক থাকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ যাকে ইচ্ছা আল্লাহ জাননা ওদের কি আল্লাহ জাননাতে হ্যাঁ বসবাসের সুযোগ দেবেন বা জাননাতে প্রবেশ করাবেন হিসাবি ওয়া সবাবিওয়াল একাবিওয়াল জাননাতে ওয়া নারী আর অনেক কথা কোরআন হাদিস আছে আর অনেক বিষয় যেগুলি হয়তো বিস্তারিত আমাদের কাছে জ্ঞান পৌঁছেনি সব বিস্তারিত জ্ঞান আমাদের কাছে হয়তো পৌঁছেনি আমরা সেগুলি আয়ত্ত করতে পারিনি तो यह समस्त किस सम्पर्ण की, की जानबाद जुक्ति दिए जब मानसर नलेज हासिल कर एक तरीका हमु विवेक बुद्धि मन का नि और विवेक बुद्धि ब्रेन दिए कि आविष्कार करेना दुनिया क्षेत्र दुनिया क्षेत्र ब्रेन बुद्धि क्यों शिखाय क्यों पढ़ायी যে দুনিয়াতে শিখার মাধ্যম অনেক আছে শিখার মাধ্যম কেউ ওস্তাদের কাছ থেকে শিখেছে কেউ কিতাব থেকে শিখেছে কেউ মানুষের দেখা দেখি শিখেছে কেউ আপনার নিজের বিবেক বুদ্ধি দিয়ে শিখেছে অনেক কিছু শিখেছে তাই না দিয়ে আজকাল ইন্টারনেটের যুগে আরো কত জায়গা থেকে আখেরাতের বিষয় আদি সম্পর্কে জানার বা জ্ঞান অর্জনের মাধ্যম কি হইতে পারে আপনাদেরকে জিজ্ঞেস করছি মাশাল কোরআন এবং এক কথা বললে ওহি ঐশী বাণী ও আর কোনোর্চ নেই কোন অন্য কোন তরিকা সুফি বেদাতিদের কাছে কোরআন হাদিসনার দেখে চলে এসছে বমরাহ বলছেন এই বিষয়টি পরকালের ঘর সাতটি অর্থ বললাম দারুল আখা পরকালের ঘর মানে জান্নাত জান্নাত সম্পর্কে আলোচনা হচ্ছে বা পরকালের বিষয়গুলি এই পরকালের প্রতি যে ইমান পঞ্চম ইমানের স্তম্ভ এই বিষয়টি যেই বিষয়গুলিকে সামিল অনেক বিষয়কে সামিল শুরুতে বলেছি মানুষের মৃত্যু থেকে শুরু করে বা মৃত্যুর পূর্ব মুহূর্ত যে মুহূর্ত অবস্থা থেকে শুরু করে একেবারে জান্নাত জাহান্নামের শেষ পর্যন্ত তাই না তো এই যে সমস্ত বিষয়গুলি রয়েছে যেগুলিকে আখের পরকালের প্রতি ইমান বা পরকাল এই কথাটি সামিল এর মধ্যে যত কিছু রয়েছে যত প্রকারের বিষয়গুলি হইতে পারে যত প্রকারের জিনিস হইতে পারে যেমন কি হইতে পারে মেরাল হিসাব জাননাতে যাওয়ার আগে হিসাব ওয় সবাব এবং নেকি প্রতিদান বদলা ওয়াল এ কাপ মানে শাস্তি পানিশমেন্ট ওয়াল জান্ জান্নাত হিসাব নিকাশ ইত্যাদি কার কি অবস্থা হবে ইত্যাদি এই সমস্ত কিছু কোথায় পাবো বলছে মাদকুরাতামা উল্লিখিত হয়েছে आकाश थे मान आसमानी ग्रंथ आसमानी करीम तौर अबिकृत विकृत होटछाट कर संरक्षण करते क्या आसल যেই আল্লাহ নাজল করেছে তওরাত কে এঞ্জিল কে জবুর কে ওতে আখেরাতের কথা রয়েছে বিস্তারিত অনেক কথা রয়েছে এ ছাড়া আর জানার মাধ্যম আসমানি কিতাব ছাড়া আম্বিয়া ছেড়ে গেছেন আম্বিয়া রসুলদের পরিত্যক্ত জ্ঞান তাই বলছেন ওয়াল আসার মিনাল এল মাসুর আনিল আমা আর যেসব হাদিস বা বর্ণনা বর্ণনা যে সব বর্ণনা যে বর্ণনা গুলি বর্ণিত হয়েছে আমার থেকে মোহাম্মদ সে অন্য নবী আলাম থেকে হইতে পারে ইব্রাহিম আলী সাল্লাম থেকে বর্ণনা হইতে পারে আলিমুসালাম জমিয়ান এমনকি শেষ নবী সর্বশেষ নবী মোহাম্মদ রসুল সাল্লি সাল্লাম सम्पर् मायक जा मानसर जथेष जाते मानुषर जन् যেটাকে বলো এস মানে যাতে মানুষের সংশয় নিরসন রয়েছে সংশয়ের রোগের আরোগ্য রয়েছে শেফা থেকে শেফা মানে আরোগ্য চিকিৎসা যাতে মানুষের সংশয়ের আরোগ্য রয়েছে কোন সংশয় সন্ধ্যে থাকবে যখন কোরআন না বা ওই জ্ঞান অর্জন করবে ওই এক ফি আর যা যথেষ্ট स्तर गानब क्यों जो सन्धान करते तलाश करते चाहिए अवश्य पा पा जी तलाश करते जी जतम हासिल करते পুরাণ কেরিমি এত জান্নাত সম্পর্কে শুরু পর্যন্ত এত নিয়ামের কথা বিষয়গুলি শেষ সবজা হাফিজ বলছেন ইবনে তাইম রহমার এই কথাগুলির সারাবা ভাবছে যে যখন ইবেন তাইম রহমতুল্লাহ আলী সাফাতের বর্ণনা করলেন এবং সেখানে এটা অবর্ণনা করেছেন যে সাফাতের মাধ্যমে অনেক নাফার মানগোনাররা কোথায় চলে যাবে যাবো অথবা নামে যাচ্ছিলাম এখানে এখন আলোচনা করছেন আন্নাল খরুজ মিনান্নারেলার নাম থেকে মুক্তি পাওয়ার সাফাত ছাড়াও আর মাধ্যম আছে আরেকটা মাধ্যম আছে আর একটা উপায় আছে সেই উপায় কি আল্লাহ সুবাহ আন্নার মিন ওসাতিল সুতরাং আল্লাহ জাহান্ন থেকে বের করবেন মিন ওসাদ ভালো কে লক্ষ্য করবেন যারা একত্ববাদী তৌহিদবাদী আল্লাহ তৌহিদ আল্লাক তার জাত তার কাজে তার এবাদত বন্দীতে যত রকম আসমা সেফাদ সবগুলির কথা বললাম ঠিকা সমস্ত কিছুতে তৌহিদবাদী ছিল তৌহিদে তার কোন আল্লাহ যে এক আল্লাহ আছেন এবং তার কোন শরিক নেই কোনো কিছুতে কেউ শরিক নেই साफात मे तो जर अंतरेमान तरिए এই লোকগুলো যারা হবে যারা আল্লাহর রহমতে তার রহমতে বের হইতে পারে সুপারিশ ক্ষুদ্র পরিমাণ মান ছিল তখন ছিল হাদিস আসবে তখন দেখবেন যে জীবনের কোনো ভালো আমল করে না জীবনের কোনো ভালো আমল করে এইরকম শব্দ ব্যাপার হয়েছে আল্লাহ সিরকের আল্লাহর সাথে কেউ মারা যায় তো আল্লাহ কি করবেন না করবেন না কিন্তু সিরকের নিচের কোন গোনা যদি হয় সিরকের নিম্নের কোন যদি অপরাধ হয় সীরক সমতুল্য কোন অপরাধ আল্লাহ মাফ করবেন না সিরি করেনি জাদু করেছে সির করেনি সিরক মানে আল্লাহ করে ও আল্লাহ কে মানেনি হ্যাঁ আল্লাহ মানেনি আমি মানি না নামাজ মানি না আমি রোজা মানি না সিরক ও করেনি ও মাদার ও যায়নি দুর্গা তো যায়নি দরগাত যায়নি কোথাও যায়নি আর বলছে আল্লাহ এইসব মানি না আমি একটা কিছু মানি না আমি জেনাহারাম মানি নেই সুদ হার্বানি নয় ও কাফের হয়ে গেছে না শুধু হাজার কারণে কারণে মানুষ ইমান ভঙ্গ করে একটা দুটো নাই দশটা যে ইমান ভঙ্গকারী কারণ ওই মোটামোটা কথাগুলি হেডলাইন বলা হয়েছে ওর আন্ডারে অনেক কিছু আসবে ইসলামের রিসপন্স একটা বিধানকে যদি অস্বীকার করে ফরোজকে হ্যাঁ যেমন হজ হজ তো নাই ইসলামে রকুন মাস্টার কোরবানি শুননাতে মাকা কিন্তু কোরবানি এমন একটা প্রকাশ সে বাদক মানব মুসলিম জাতির উপর অস্পষ্ট নাই তাই না সারা বিশ্বে কোরবানি হচ্ছে কোন একজন মুসলিম আমি কোরবানি এত টাকার লস আমি মানি না এটা সে কাছে সে মুশিফ হিন্দু আর ওই কোরবানি অস্বীকারী হমান কোনো পার্থক্য নেই একটি হাদিস হচ্ছে যে সুপারিশ হবে সুপারিশ শেষ তারপর জাহান্নাম থেকে বের হইতে পারলো না তখন আল্লাহ রহমতে অনেকে জাহান্ন থেকে বের হবে এই বিষয়টি অফিল হাদিস ফাঁক আল এই মুসলিমের হাদিস অনেক লম্বা হাদিস আছে আর এখানে আমি হাদিসের নম্বর সহ আপনাদেরকে শোনাই শহীদ বখারিতে ছয় হাজার আটশো ছিয়াশি নম্বর হাদিস শহীদ মুসলিমে দুইশ নম্বর হাদিস বলছেন যে ফায়া ফাইয়া কৌর আজাল সুপারিশ করতে করতে করতে লোকেরা সুপারিশ করলো লোক জাহান্ন থেকে মুক্তি পেয়ে গেল অনেকের জন্য জাহান্ন চলেই গেছিল অর্ডার হয়েছিল এখনই ফেলা হবে ওখান থেকে বেঁচে গেল সব কাহিনী সব ঘটনা বর্ণনা করা হয়েছে সব কিছু তারপরে বলছেন ফাইয়া কৌরুল্লাহ আজাহ সর্বশেষ আল্লাহ বলবেন সাফা তেল মালা একাতো যারা জান্নাতি তারাও সুপারিশ করেছে আল্লাহ আমি একা যাব না আমার বাপকে নিয়ে যাব। আমার মাকে ছাড়া যাব না আমার এই ছেলে কি ছাড়া যাব না যদি আল্লাহ শুনে ধরতে পারেন দুটো শর্তের সাথে অশর্তে বলেছি দুটো শর্তের সাথে সুপারিশ হবে কিন্তু দুটো শর্ত সবসময় মনে সবচেয়ে বড় দয়ালু যিনি সমস্ত দয়ালুর বড় দয়ালুজনী আর হামুর রাহিমিন শুধু সেই বাকি আছে আল্লাহ ঘোষণা করবেন আমি শুধু বাকি আছি এখন আমি যা ইচ্ছা তাই করবো যাকে চাইব আমি এখন কি করব জাহান্ন থেকে জান্নাতে উঠে জাহ্না তার এক মুষ্টি দিয়ে জাহান্নাম থেকে বহু লোককে উঠাবে এক মুষ্টিতে তবজা মানে একটা মুষ্টি তবজা মানে কাবাদ মানে হাতে ধরা আর কব্দ একবার ধরা জি এক বস্তি আল্লাহ রবুল আলমিন উঠাবেন যাহার নাম থেকে মিনার নাম হা কৌমন একটি জাতিকে উঠাবেন তাদের কত সংখ্যা হবে আল্লাহ ভালো জানেন কখনো কোন ভালো আমল করে কখনো ভালো আমল করে দেয়নি সে আম রোজা রাখেনি হজ করেনি মাতা পিতা সেবক করেনি शि नाम मुस्लिम मन करो यम आधा नाम एरा सामिल है अस्वीकार करी हाँ हजूर दुआ करीम नाम ना। कर लोआ करिय बध स्वभा छुटे जा তো যারা বলেছেন যে এরা ফাশেক মুসলিম এদের জন্য আল্লাহ রহমত হইতে পারে আর যারা বলেছেন যে বেনামাজি হচ্ছে বড় কাফের মুশ্রিকের সমান্ত তাদের জন্য ফমাতানুপারেশ সুপারিশ কাজে আসবে না তাহলে বেনামাজি জাহান্ন থেকে উঠবে কিনা সুপারিশে অথবা সুপারিশে উঠোনা আল্লাহ রহমতে উঠবে না এটা সন্দেহজনক এটা সন্দেহ বিষয় ইখতলাফি বিষয় রয়েছে কিন্তু বাকি গুণার ক্ষেত্রে যে কোন অগোনা পরে কি তহিদ ঠিক আছে কিন্তু জাকার সেয়াম আপনার হজ ওমরা মাতা পিতার সেবা আল্লাহর পরে মাতা পিতার সেবা আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক তাদের উপকার করা হ্যাঁ মানব জাতির কল্যাণ চা মুসলিমের বিষয়ের কল্যাণ চা হিতাকাঙ্ক্ষী হওয়া কবিরা গুণাগুলির থেকে বেঁচে থাকে কখনো ভাল আমল করেনি কাদ আদ হোমামান হচ্ছে কয়লা কয়লা বুঝুন তো কাঠের জ্বালানি জালান না বা একটা কয়লা পাওয়া যায় কয়লা ইট ভাটাতে কয়লা দিয়ে জ্বালায় অনেক এলাকা জানিস কয়লা আপনার মনে হয় যে এলাকায় পাহাড়া চোখ হঠাৎ যাইহোক দেখেছেন তো বা কার্ড জ্বালার পরে কয়লা কয়লা হয়ে থাকে কালো কল এ মানুষ এই সব জলে জলে জাহান্ন একেবারে হমামান কালো কয়লা হয়ে গেছে হেফাজত করে আল্লাহ একটা নহরে ওদেরকে ডুবিয়ে দিয়ে ফেলে দেবেন জান্নাতে যে নহরটি জান্নাতের দরজার কাছাকাছি জান্নাতের মুখে আছে আফওয়া মানে মুখ জান্নাতের মুখে মানে জান্নাতের আছে। এই নহরের নাম কি জানেন নহরুল হায়াত নহরুল হায়াত জি আর এই পানির নাম হচ্ছে মাউল হায়াত মাউল হায়াত আমাদের দেশের মানুষের আরবি জানো না কিন্তু ফারসিতে জানে মাউল হায়াত কি বলে আবে হায়াত আমাদের কথা আছে আবে হায়াতের পানি এটাও ডবল করে আবমানি পানি আবার আবে হায়াতের পানি ওই যে লাইলের মত বা মত ঠিক এইটা ওই আবে হায়াতের পানি আবে হায়াত মানে হায়াতের পানি আবমানে পানি ফার্সি শব্দ আব মাউন মাউল হায়াতে হায়াতের জীবনের পানি মানে এমন পানির পানি যেই পানিটা ডুবিয়ে দিলে জীবন ফিরিয়ে পাবে কয়লেগুলো একেবারে জেগে উঠবে একবারে সুন্দর চেহারা হয়ে যাবে সুভায়ন আল্লাহ এখন ওই নামটা নিয়েছে এক একরকমের পানি কবিরাজারা বিক্রি করে ওর নাম হচ্ছে আবে হায়াত ওষুধ ওষুধের নাম হচ্ছে আবে হায়াত জানেন না জানেন না পাওয়া যায় ইকালুল হায়াত এর নাম হচ্ছে জীবনের নহর আর ওই ওই নহরের পানির নাম হচ্ছে মাউল হায়াত डुबाते बर्षण बिस्टिर देखेंदी आरबे घास चारिदी गजाई शुरू सारा बचरे जत बीजीज पड़े कत सप्तर बिस्टी गजा सबुजे দেখছেন না ঠিক এইরকম ফাইয়াখ রোজু না সাইল ওরা উদ্গত হবে যেন এ হচ্ছে মাটির তলা থেকে যেমন কিছু উদ্গত হয় এরকম বেরিয়ে আসবে বা উদ্গত হবে কামাতাখর হিব্বাত যেমন হাবা আর এমনিতে ওলামারা বলেছেন এমনিতে পড়ে আছে পাখিতে খেয়েছে ও দানাটা পড়ে গেছে হয়তো পায়খানার সাথে অথবা এমনিতে কোথাও ঝরে পড়ে থেকে গেছে কেউ ওখানে বীজ আর কিছু জন্মে গেছে হয় না হয় না এই গাছটা করতে গইলে আমরা বলি গাছের গাছ অথবা লাউ গাছ দেখছেন গাছ দেখছেন গমের গাছ দেখছেন এগুলোকে হিট বলে তো যেমন একটা দানা পড়ে আছে আছে আছে বছর বছর পড়ে আছে যখন বৃষ্টি হয় বা নহরের পানিগুলো যখন ওখানে দিয়ে যায় একটু পানি ছা পায় পানি পেয়েছে রস পেয়েছে তখন গজিয়ে উঠে তখন বোঝা যায় যে এইখানে এখন একটা দানা পড়েছিল গাছ এখন গজিয়ে উঠেছে এইভাবে এই জাহান্ন উঠবে গজিয়ে বন্যার পানি যখন প্রবাহিত হয় তখন কিনারা যে আশেপাশে দানাগুলি থাকে আর একটু পানি পায় তখন বন্যা চলে গেলে বন্যা শুকাইলেন বন্যা শুখার পরে দেশে দেখবেন কত রকমের গাছ কোথা কোথা থেকে বন্যাতে বইয়া নিয়ে এসছে আপনার বাড়ির কাছে এমন গাছ জন্মাচ্ছে এলাকাতে এরকমের বীজই পাওয়া যায় অন্য কোন এলাকা কি বিষয় ছিল হ্যাঁ খালি জায়গা থাকবে খালি জায়গা সম্পর্কে হাদিস এই হাদিস ও শহী বখারিতে রয়েছে সহি মুসলিমে রয়েছে হাদিস নম্বর ছয় হাজার সে মুসলিম পাঁচ হাজার পঁয়াসী হাদিস এটা ছোট্ট জাহান্ন থাকবে ফের ইস্তারা নিয়ে সে ফেলতে থাকবে দাক আর জাহান্নামে জিজ্ঞাসা করবে আল্লাহ রব আলী যে পেট ভরেছে হালিম তালাতি কোথায় আছে এটা স্মরণ করো সেই কিয়মতের বিচার দিবস কে নাম আল্লাহ বলছে আমি তোমার পেট ভরেছে মানে ভরে যাওয়া এই মাতৃভাষা এখানে মালিয়ান বলছেন বলছে না মালআন আসলে শুদ্ধ হচ্ছে শুদ্ধ যদি আভিস মালআন এর বালতিতে পানি ভর্তি আছে ভাই এটা বোতল ভর্তি তারপরে মালআন কি আর মাতৃভাষা বলছে বিকৃত করে মালিয়ান তোমার পেট ভরেছে আল্লাহ জিজ্ঞেস করবেন অহান নাম বলতে থাকবে হালমিম মাজিদ আর কি বেশি কিছু আছে আল্লাহ আর অতিরিক্ত আছে আরো লাগবে জাহান নাম কথা বলবে জাহান নামে ফেলতে থাকবেন আল্লাহ রবুল আলমিন ও তাকুল ও আর তাকুল ও বলবে জবে হালমিম মসজিদ আর কি আছে আর কি আছে যখন দেখা গেল যে জাহান্নকে সব নিক্ষেপ করে দেওয়া হলো তারপরও জানার শুধু আলমিম মসজিদ আছে আর আছে আর আছে হালমিম মাসিদ আরো অতিরিক্ত আরো লাগালাহু এমনকি আল্লাহ রজ্জতের মালিক তিনি কদম রেখে দেবেন কাদামাহু তার কদম বলা হয়েছে সুতরাং এর তাবিল অপপেক্ষা করার কোন প্রয়োজন কিছু কিছু আলম রায় করেছে কাদামাহ মানে জামাতাহ আল্লাহ বিশেষ দলকে ঢুকে আল্লাহ কৌদম রাখবেন আল্লাহ তাই না ক্ষুদ্র সৃষ্টি আল্লাহর কাছে তো এতে এই অর্থ থেকে পা কি করে পা রাখবেন জাহান্ন দিতে পারে আল্লাহকে হ্যাঁ মানুষকে জ্বালাইতে পারে আল্লাহর সৃষ্টিকে জ্বালাতে পারে কিন্তু আল্লাহ রব আল জাহান্ন করেছেন বা সংকুচিত হয়ে যাবে এমন জড়ো হয়ে যাওয়া জড়ো হয়ে যাওয়া আমরা বলি আমাদের সাথে জি মানুষ যখন খুব ভয় পায় যে ওকে শেষ করে দিবে। তখন এই সোজা মানুষ বাহাদুর মানুষে এমন জড়ো হয়ে যায় হ্যাঁ একেবারে কি হয়ে যাবে সংকুচিত হয়ে যাবে ওর আর বলবে আল্লাহকে কাত কত কত বাস বাস বাস বাস বাস পাই গেছে আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ ইজ্জতে ককার আমি কাহি আল্লাহ তোমার তোমার তারপরে আর জান্নাতে খালি জায়গায় হাত জান্নাতে আল্লাহ খাল খান কি আল্লাহ রখলুক মানে আল্লাহ এই মানব জাতিকে এক দলকে আল্লাহ সৃষ্টি করবেন খালকান মানে ওমান বিশেষ মানুষদেরকে আল্লাহ আলমিন সৃষ্টি করবেন তাদেরকে কি করবেন এ হচ্ছে আলোচনা শেষ হল জি আলোচনায় শেষ দিকে কি ছিল আখেরার সম্পর্কে বিস্তারিত জানার মাধ্যম সেটা হচ্ছে অহির অহির জ্ঞান সেটা কোরআনে করিম হইতে পারে সেটা অন্য আসমানি কিতাব হইতে পারে সেগুলো বহি যেগুলো অবিকৃত আর পারে কিন্তু যেগুলিতে ভেজাল মিশে গেছে ইসরায়েলি বর্ণনা যেগুলোকে বলা হচ্ছে অনেক ইসরায়েল বর্ণনা ঢুকে গেছে সেগুলিতে অনেক ভেজাল হয়ে গেছে তাদের ধর্মগুরুদের সুতরাং সেগুলি বিশ্বাস করা যাবে না বিশ্বল ইসলাম এইরকম বিষয়গুলি যদি আমাদের দিন ইসলামের বিধিবিধা সাংঘর্ষিক না হয় ঠিক আছে কোরআনে আছে অথবা হাদিসে আছে শেখ সহল ফৌদান হাফিল রাহুল্লাহ বলছেন এখানে ওয়াসনাফাম আখের সম্পর্কে অবস্থা বাকি জানার জন্য বলছেন আহাল আল কিতাবনা তারপরে আপনাকে কোরআন এবং সন্ন্যার বরাদ্দ রেফারেন্স দিয়ে দিলেন যে আপনি কোরআন সন্না থেকে জেনে নেন তা ইয়া বাকি বিষয়গুলির বিস্তারিত জ্ঞান অর্জনের ক্ষেত্রে এখানে আলোচনা করেন। নি। কেন শুধু দিয়ে কেন জানা জানা যাবে অন্য কোন মাধ্যম দিয়ে কেন এগুলো জান সম্পর্কে জানা যাবে না বলছেন লেহান্না যা লেখা মিনিম কার এগুলি হচ্ছে গাইবী বিষয় অদৃশ্যের বিষয় তো গাইব সম্পর্কে জানার একমাত্র সূত্র হচ্ছে কি ওয়াহি ওয়হি সেটা কোরআন হইতে পারে সেটা সন্না হইতে পারে আসমানি কিতাবের আকারে হইতে পারে অথবা আম্বিয়া রসুলগুন যা কিছু সাথী সঙ্গীতের বলেছেন সেগুলি হইতে পারে লা ওয়াহি যেটা ওহি মারফত ছাড়া অন্য কোনো মারফতে জানা সম্ভব নয় এখানে আজকের আলোচনা শেষ ওসলিল্লা মোহাম্মদ বালা আলী ওসাহী আজ মািনিয়া